তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সুগন্ধি লাগাতাম তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তারপর বেলায় এমন অবস্থায় ইহিরাম বাহাততেন যে তার দেহ হতে খুশবু ছড়িয়ে পড়ত